কাব ইবনু মালিক রাজি আলাহতআ বর্ণিত তিনি বলেন অধিকাংশ সময় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো নির্দিষ্ট জায়গায় যুদ্ধের ইচ্ছা করলে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে দিয়ে তা গোপন রাখতেন কিন্তু যখন তাবুক যুদ্ধ এলো যে যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম রওনা দিলেন প্রচণ্ড গরম এবং সম্মুখীন হলেন দীর্ঘ দীর্ঘসফরের ও মরুময় পথের আর অধিক সংখ্যক সৈন্যের মোকাবিলায় অগ্রসর হলেন তাই তিনি মুসলিমদের সামনে বিষয়টি প্রকাশ করলেন जाते तरा शत्र मोकबल्प प्रयोजन प्रस्तुति ग्रहण करते इच्छर लक्ष्य सबाई के जान दिल